আয়সা রাজান্ন হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ বলেছেন সালাদরত অবস্থায় তোমাদের কেউ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে সে যেন ঘুমের আমেজ চলে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয় কারণ যে তন্দ্রাবস্থায় ছাদ আদায় করে সে জানে না যে সে কি ইয়াস্তাকফির করেছে নাকি নিজেকে গালি দিচ্ছে